চারিদিক উঠছে রং পতাকা কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা কেউ ফ্রান্স কেউ ইতালি এভাবেই বিভক্ত আজকের অধিকাংশ জনতা ফুটবলে দৃষ্টির কে কত বেশি পতাকা পতাকা টানাতে পারে দেশ জুড়ে চলছে এই প্রতিযোগিতা কেউ মুসলিম ভাই বোনেরা এসব দেখে বারবার একটি পার্থক্যের কথাই মনে পড়ে যাচ্ছে এই পার্থক্য সাহবাইকার রাজিয়াল্লাহ আনহুমের সাথে উম্মার বর্তমান যুব সমাজের পার্থক্য এই পার্থক্য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 মুতার তার যুদ্ধে মুসলিম বাহিনীর সেনাপতি জাইদিবন হারেস রাদি আল্লাহ তালানহ যখন শহীদ হয়ে গেলেন জাফর ইবন আবু তালেব রাদি আল্লাহ পতাকা উঠিয়ে পূর্ণ উদ্যমে যুদ্ধ শুরু করলেন যুদ্ধ চলছে এমনই মুহূর্তে তিনি ঘোড়া থেকে নেমে পা কেটে দিলেন অতপর আঘাতের পর আঘাত এনে কাফিরদের প্রতিহত করতে লাগলেন এক পর্যায়ে শত্রুপক্ষের আঘাতে তার ডান তিনি বাম হাতে নিলেন এরপর শত্রুর আঘাতে তার বাম হাতও কেটে গেল জাফরিবনাবু তালেব রাজিয়াল্লাহ তালানহু তার দুহাতের অবশিষ্ট অংশ দিয়ে বুকের সাথে কালেমার পতাকাকে জড়িয়ে ধরলেন শাহাদাতের আখ পর্যন্ত তিনি । দের ঝান্ডাকে সমুন্নত রাখলেন এরপর আব্দুল্লিবাহা পতাকা উঠিয়ে নিলেন তিনি ঘোড়ার পিঠে উঠে সম্মুখ অফ লাভে ধন্য হলেন তার শাহাদ গুপ্তের সাবিদ ইবনে আকরাম রী আল্লাহ লাফ দিয়ে পতাকা উঁচিয়ে ধরলেন তারপর এই সম্মানের পতাকাকে মুসলিম বাহিনীর নতুন সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদের হাতে হস্তান্তর করা হল তিনি পতাকা হাতে নিয়ে বিক্রমে যুদ্ধ করতে লাগলেন আর মদিনায় বসে বসে এই ঘটনাই ওহির মাধ্যমে রাসুল সাল্লি ওসাল্লাম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 মুসলিম ভাই বোনেরা কিসের পতাকা কেবাই এভাবে উদ্দিন রেখেছিলেন শাহাদাতের আগ পর্যন্ত সৌচ্চে ধারণ করেছিলেন সেই পতাকা হলো ইসলামের পতাকা তা সেইদের ঝণ্ডা ইসলাম ও মুসলিমদের বিজয়ের পতাকা কিন্তু আজ আজ নিজেকে মুসলিম দাবিদাররা কিসের পতাকা উড়াচ্ছে কাদের সমর্থনে পতাকা উড়িয়ে উল্লাস করছে আফসোস শত আফসোস সাহাবাই কারাম পতাকা উড্ডীন রেখেছিলেন সেই পতাকা ছিল ইসলামের পতাকা আজকে লাখো লাখ মুসলিম যুবক পতাকা উড়াচ্ছে কিন্তু এই পতাকা কাফিরদের পতাকা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 यह पता हजर गौरवोजल इतिहास भूले लांचना नहीं मेते उठार पता आज जनता কাফিরদের সন্ত্রাসী তান্ডবে মুসলিম ভূখণ্ড মুসলিম নারী শিশুরা উদ্বস্তর মত জীবন যাপন করছে একমুটো খাবারের জন্য মলিন চাহনিতে চেয়ে আছে ঠিক সেই সময় তাদের লাখো কোটি মুসলিম ভাইয়েরা ফুটবল উন্মাদনায় সময় কাটাচ্ছে হাজার হাজার টাকা খরচ করে কাফিরদের পতাকা উড়াচ্ছে তারা ভুলে গেছে মুসাহ হামজা খালিদদের বীরত্বের কথা তারা জানে না তারিক সালাউদ্দিন মোহাম্মদ বিন কাসিমদের বিজয়ের কথা তারা জানে মেসি নেইমারদের রেকর্ড স্টাইল আর বেশভূষা তাদের মা বোনের করে হিংস হায়নারা যখন আমদ আমি তখন তারা কিংবা গোল নিয়ে মেতে তাদের ভূমিগুলো দখল করে কাফিররা যখন শক্তি প্রদর্শন নিয়েছে বোমা রাঘাতে ইসলামের নিদর্শনগুলো গুড়িয়ে দিচ্ছে তখন তারা কাফিরদের গোলশোট দেখে আনন্দ করার অপেক্ষায় আছে হেপীয় মুসলিম ভাই বোনেরা আজ শুধু একটি পার্থক্যর কথাই বললাম সাহাবাইকার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 আল্লাহ সুহানু তালা সমস্ত মুসলিমদের এই পার্থক্যটুকু বোঝার তৌফিক দান করুন আমিন আওয়ানা রবিল্লা